দা সব উম্মা এই মধ্যে বাহাত্তর ফেরকায় জাহান্নে যাবে ইমাহেদা একটা মিল্লাত সেটা শুধু নাজাদ প্রাপ্ত হবে যে আমলের উপরে আসি এটার উপরে যারা থাকবে তারাই হলো নাজাদ তারাই হলো সেই মিডার তো ভাই জানতে চাইছেন সেই দলটা কোনটা সেই দলটা তো নবীরা বলে দিয়েছেন সেই দলটা হলো মা আনা আলাই সাহাবি মানে ইসলাম এবং সাহাবাই তাদের তাদের আমল তাদের যার মধ্যে থাকবে সেটাই সেই দল তো যদি বলেন যে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বলা যাবে না নির্দিষ্ট করে কোন দলকে আমরা সেই মা আনা আলাইহে ওয়া সাহাবির দল এটা বলতে পারবো না আমরা বর্তমানে যত দল আছে আর এই যে বিভক্তিটা এই বিভক্তিটা কিন্তু সেই বিভক্তি না এখানে আরেকটি জিনিস বুঝতে হবে সেটা হলো আমাদের দেশে বা আমাদের ফেরকার বিভক্তিটা হলো আকিদাগত বিভক্তি সে আকিদাগত বিভক্তি অনেক আগে কিন্তু হয়ে গেছে যেমন শিয়া তারপরে মোতাজিলা চাবরিয়া কাদরিয়া তারপরে অসংখ্য এরকম বাতিল আর এর মধ্যে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে গেছে যে সেই নাজাব প্রাপ্ত দলটা হলো আহ আমরা এই দেশে যতগুলা বিভক্তি আছে সবগুলার গোড়া কিন্তু একটা রসুন আলাদা আলাদা কিন্তু রসুনের গোড়া কিন্তু একটা সবাই আহলুসন্না ওয়াল জামা তাহলে সবাই সেই দলের একই দলের মানুষ একতালাপ আছে মতভেদ আছে বিভিন্ন কিছু আছে থাকলেও আমরা কাউকে বা তেলফের বলবো না আবার কাউকে নিশ্চিত করে এটা একশো পার্সেন্ট সেই হক জামা এটাও আমরা বলবো না